আলহামদুলিল্লাহ ও আলকায়দার রণকৌশল নাইন ইলেভেনের বরকতময় হামলার উদ্দেশ্য কী ছিল এ হামলা কি ছিল শুধুমাত্র স্যাম্বলিক বিজয় জন্য এ হামলা কি ছিল শুধুমাত্র আমেরিকাকে বিশ্বের সামনে অপমানিত করার জন্য এ হামলা কি ছিল শুধুমাত্র প্রতিশোধ গ্রহণের জন্য এ হামলা কি ছিল শুধুমাত্র ক্রোধের বহিপ্রকাশ শুধুমাত্র যোগের হুবালকে আঘাত করার খাতিরে করা একটি আঘাত এই হামলার উদ্দেশ্য কী ছিল শুধুমাত্র মিডিয়াতে আওরণ সৃষ্টি করা নাইন ইলেভেনের প্রচলিত ব্যাখ্যা হিসাবে উপরের এই ধারণাগুলোই অধিক প্রচলিত এ বরকতময় হামলার আবেগের দিকটি নিয়ে আমেরিকাকে অপমানিত হতে দেখার তৃপ্তির অনুভূতি নিয়ে অনেক আলোচনা হলেও এই আক্রমণের শারীরিক বৈধতা নিয়ে অনেক তর্ক বিতর্ক হলেও এই হামলার সামরিক ও কৌশলগত দিক নিয়ে আলোচনা বিশ্লেষণ ও গবেষণার তুলনামূলকভাবে অনেক কম হয়েছে বিশেষ করে তা বাংলা ভাষায় একেবারেই নগণ্য অথচ নাইন ইলেভেনের হামলা হল এমন এক ঘটনা যা আধুনিক সময়ে কুফ্ডারদের বিরুদ্ধে উম্মার সংঘাতের পটভূমি সম্পূর্ণভাবে বদলে দিয়েছে নাইন ইলেভেন এর আগের পৃথিবী আর নাইন ইলেভেন এর পরের পৃথিবী এক নয় প্রচন্মিক যুদ্ধের প্রথম ও সুদূর প্রসারী ভূমিকা রাখা আঘাত হল নাইন খেলার নিয়ম পাল্টে দেয়া দানের চাল উল্টে দেয়া এক দেওয়া হল ইলেভেনের কৌশলগত ও সামরিক গুরুত্ব এবং যে চিন্তাধারা থেকে নাইন ইলেভেন উৎসাহিত তা সঠিকভাবে জানা বুঝা এবং তা থেকে শিক্ষা নেয়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা একদিকে যেমন আমাদেরকে সাহায্য করবে অতীতকে বুঝতে ও আমাদেরকে সাহায্য করবে বর্তমানের বিশ্লেষণে তেমনিভাবে এটা আমাদের সাহায্য করবে ভবিষ্যৎ নিয়ে আমাদের চিন্তাকে আজকের এই আলোচনাতে উত্থাপিত কিছু বিষয় ও আকাঙ্ক্ষার বর্তমানে এ ভূমির পরিস্থিতির সাথে মিলে যাওয়াও চিন্তাশীল শ্রোতাদের কাছে চোখ এড়ানোর কথা নয় যে প্রবন্ধী থেকে আমরা আমাদের আজকের এই আলোচনাটি করছি সেই প্রবন্ধটি তানজিম কয়েদাতুল জিহাদের আরবি ম্যাগাজিন আল আনসার এই দ্বিতীয় সংখ্যায় প্রকাশিত প্রবন্ধ চতুর্থ প্রজন্মের যুদ্ধকৌশল বা ফোর্থ জেনারেশন ওয়ার্স থেকে অনুবাদিত প্রবন্ধটির লেখক ছিলেন শেখ আবু উবাইদা আল কোরাইশি যেভাবে পরাজিত মানসিকতা বর্তমানে উম্মার চিন্তার কেন্দ্রকে আচ্ছন্ন করে ফেলেছে তা অত্যন্ত বিস্ময়কর আরও বিস্ময়ের ব্যাপার হল পরাজিত মানসিকতার এই ব্যাধিকে সর্বপ্রথম ও সর্বাধিক আক্রান্ত ব্যক্তিদের অনেকেই হলেন আলেমদের অন্তর্ভুক্ত এমন একজন আলেম আমেরিকার আগ্রাসন নিয়ে এক টিভি চ্যানেলে দেয়ার সাক্ষাৎকারে দাবি করেছেন আরব বিশ্ব ও মুসলিম উম্মার মাঝে মুজাহিদিনদের সমর্থন ক্রমশ হ্রাস পাচ্ছে এছাড়া তিনি আরও কিছু ভুল দাবি উত্থাপন করেছেন তার একটি দাবি বিশেষভাবে আলোচনার দাবি রাখে ওই আলেম বলেন আমেরিকা ও তার মিত্রদের সামরিক শক্তির সাথে মুজাহিদিনদের শক্তির ব্যাপক তারতম্য আছে শক্তির একটি ভারসাম্যহীনতাও রয়েছে আর এই ব্যাপক ভারসাম্যহীনতার কারণে এই মুহূর্তে জিহাদ করে কোনো লাভ নেই জিহাদ সমর্থন করাও কোনো প্রয়োজন নেই কারণ এই যুদ্ধের মীমাংসা ইতিমধ্যেই আমেরিকার পক্ষে চলে গেছে প্রকৃতপক্ষে এ বক্তব্য থেকে বক্তার অজ্ঞতায় স্পষ্টভাবে প্রকাশিত হয় প্রথমত ইসলামী শরীয়ার ব্যাপারে আর দ্বিতীয়ত ইতিহাস ও সমসাময়িক পশ্চিমা সামরিক বিশ্লেষণ ও কৌশলের ব্যাপারে আজকের এই আলোচনায় এই বিষয়টি পরিষ্কার করা হবে তো এখন যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কয়েদাতুল জিহাদ বা আলকায়দার রণকৌশল উনিশশত সালে কয়েকজন প্রথম সারির আমেরিকান সামরিক বিশেষজ্ঞ মত প্রকাশ করেন ভবিষ্যৎ যুদ্ধগুলোর ক্ষেত্রে সামরিক ক্ষেত্রে একটি মৌলিক পরিবর্তন সংগঠিত হবে ते धारणा छो एकंश शत एक नतून धरण युद्ध कौशल उद्भव घटव पुरानो कौशलगुल् हटिय नतून जुद्धकौशले जुद्धर मैदान नियंत्रित हो ता एर नाम दें फोर्थ जेनारेशन अयर अथवा चतुर्थ प्रजन्म जुद्ध अने शक्तर भारसाम्यनता अभिहित कर সামরিক ইতিহাসবিদদের মত অনুযায়ী ইউরোপের শিল্প বিপ্লবের পর সামরিক কৌশল ও যুদ্ধের ধরন তিনটি মূল পর্যায়ের মধ্য দিয়ে অগ্রসর হয়েছে প্রথম পর্যায়ে ছিল সারিবদ্ধভাবে প্রাথমিক যুগের রাইফেল হাতে বিপুল সংখ্যক সেনা শত্রুর বিপরীতে মুখমুখি যুদ্ধে লিপ্ত হওয়া আর দ্বিতীয় পর্য পর্যায়ের যুদ্ধের উদাহরণ হলো আমেরিকার গৃহযুদ্ধ এবং প্রথম বিশ্বযুদ্ধ यह जुद्ध वैशिष्य छो प्रबल गुलीबर्षण मध्यमेंथासम्भव शत्रु सेंा और शत्रु सम्पदे क्षति कर चेष्टा तृत्य प्रजन्म जुदे आगे परयन किस मौलिकन देखा जाए ए प्रजन्मे युद्ध वैशिष्य छो टैंक और विमान द्वारा विभिन्न सामरिक बन्यास फर्मेशन व्यवहार मध्यम शत्रु के घर फेला द्वित प्रजन्मे ट्रेन युद्ध वैशिष्ट्य शत्रु के सामने थे घिरे धरा क्यों তৃতীয় প্রজন্মে এই কৌশল পরিবর্তন করে ফ্রন্ট লাইনের পরিবর্তে পেছন থেকে শত্রুকে ঘিরে ধরার কৌশল গৃহীত হয় বিশেষজ্ঞদের মতে চতুর্থ পর্যায়ে যুদ্ধ একটি নতুন ধরনের যুদ্ধ এতে যুদ্ধ হবে মূলত ছড়িও ছিটিয়ে কোনো নির্দিষ্ট একটি স্থানে যুদ্ধ সীমাবদ্ধ থাকবে না শুধুমাত্র শত্রুর সামরিক স্থাপনা ও সেনাবাহিনীকে আঘাত করার মধ্যে এই যুদ্ধ সীমাবদ্ধ থাকবে না বরং শত্রু দেশ বা জাতির সমাজও যুদ্ধের আওতায় পড়বে এই যুদ্ধের একটি মূল লক্ষ্য হবে শত্রু সেনাবাহিনী বা যুদ্ধাদের প্রতি শত্রু সমাজের যে সমর্থন তা নষ্ট করে দেওয়া এ কারণে এ যুদ্ধে ১০ ২০ হাজার সশস্ত্র যুদ্ধের একটি ডিভিশনের চাইতে টিভি চ্যানেলগুলোর সংবাদ শত্রুর বিরুদ্ধে অধিকতর কার্যকর অস্ত্র হিসাবে সাব্যস্ত হতে পারে বিশেষজ্ঞরা আরও বলেন চতুর্থ প্রজন্মের যুদ্ধের ক্ষেত্রে যুদ্ধ ও শান্তির মাঝের যে পার্থক্যগুলো ক্রমশ মুছে এক পর্যায়ে বিলীন হয়ে যাবার অবস্থা হবে অর্থাৎ स्था एवं शांतिकालीन अवस्थार मजे पार्थक्य आगे परयी से चतुर्थ प्रजन्म मुछे जाए एक अर्थे बुद्ध चूड़ान फैसला आगे उभय पक्ष अबिराम युद्धे लिप्त हो जाए जेटा के पार्पेशअल व्यार बनाएक दल समर विश्लेषण किम कर তাদের দাবি ছিল চতুর্থ প্রজন্মের যুদ্ধের মূল কৌশলগত ফোকাস হবে শত্রুর মনস্তত্বের উপর এবং প্রকৃতপক্ষের সামরিক নীতি নির্ধারক ও কৌশলবিদদের চিন্তাকে প্রভাবিত করার উপর শুধুমাত্র যুদ্ধাস্ত্র বা যুদ্ধবিন্যাস বা চতুর্থ প্রজন্মের যুদ্ধে গুরুত্বপূর্ণ সামরিক ভূমিকা ভূমিকা পালন করবে মিডিয়া এবং সকল ধরনের ইনফরমেশান নেটওয়ার্ক এগুলোর উদ্দেশ্য হবে প্রতিপক্ষ দেশ বা জাতির সাধারণ জনগণ ও অভিজাত শ্রেণীর চিন্তাকে জনমতকে প্রভাবিত করা এ দলের বিশেষজ্ঞরা আরও দাবি করেন চতুর্থ প্রজন্মের যুদ্ধ হবে তুলনামূলকভাবে ক্ষুদ্র পর্যায়ে। একটা বিশাল ময়দানে কোনো সুনির্দিষ্ট অঞ্চলের সামনাসামনি যুদ্ধের বদলে এ যুদ্ধ হবে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আর এ যুদ্ধের প্রতিপক্ষ হবে ভূতের মতো যার আবির্ভাব করবে হঠাৎ আবার হঠাৎ করে সে মিলিয়ে যাবে একই সময় একাধিক জায়গায় উদয় হবে আবার তাকে ধাওয়া করতে গেলে কিছু বুঝে ওঠার আগেই তারা হারিয়ে যাবে এ যুদ্ধের ফোকাস হবে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ও সামরিক এ যুদ্ধে হবে বিশ্বব্যাপী যুদ্ধটি বিশ্বব্যাপী হবে এ যুদ্ধে বিভিন্ন দেশ গোত্র আন্তর্জাতিক বাহিনীর পাশাপাশি বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করতে পারে এ যুদ্ধের ধরণ এ যুদ্ধের ধারণা হবে সম্পূর্ণ নতুন তবে পূর্ববর্তী প্রজন্মের বিভিন্ন যুদ্ধ কৌশল চতুর্থ প্রজন্মের যুদ্ধে ব্যবহার করা হবে উনিশশো সালে পশ্চিমা সামরিকরা সামরিকবিদরা সমরবিদ যারা ছিল সমরবিদরা এই যুদ্ধ এই নতুন ধরনের যুদ্ধের আবির্ভাব নিয়ে করেছিলেন তারা এই পূর্বাবষ দিয়ে করেছিলেন যে চতুর্থ প্রজন্মের যুদ্ধ পশ্চিমা সামরিক শক্তির জন্য বেশ কিছু জটিলতা সৃষ্টি করবে আর তাই এ যুদ্ধে বিজয় হওয়ার জন্য পশ্চিমা সামরিক বাহিনীগুলোকে মৌলিকভাবে নিজেদের পরিবর্তন করতে হবে দর্শন ও বাস্তবায়ন যেটাকে আইডিওলজি অপারেশন উভয় ক্ষেত্রেই পশ্চিমা সমরিতা শূন্য থেকেই এসব পূর্বাভাস করেননি তাদের এ পূর্বাভাস ও বিশ্লেষণ ছিল বাস্তবতার নিরিখেই তবে উম্মার মাঝে থাকা কাপুরুষরা এ বাস্তবতাকে উপেক্ষা করে তাদের আয়ুষকাল কাটিয়ে দিতেন আয়ুষকাল কাটিয়ে দিতেন চান তাদের কল্পনার জগতেই বাস্তবতা হল চতুর্থ প্রজন্মের যুদ্ধ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এই যুদ্ধকৌশল সফলভাবেই ব্যবহৃত হচ্ছে এবং ইতিমধ্যেই এই যুদ্ধে কাগজে কলমে দুর্বল পক্ষের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়েছে এবং একাধিক ক্ষেত্রে জাতি রাষ্ট্র পরাজিত হয়েছে রাষ্ট্রহীন জাতির কাছে মুসলিম উম্মা ক্ষুদ্র সময়ের ব্যবধানে বেশ কিছু উল্লেখযোগ্য সামরিক বিজয় অর্জন করেছে ওসমানী সালতানাতের পর এত কম সময়ের ব্যবধানে এরকম বিজয়ের ঘটনা আর কখনোই ঘটেনি গত দুই দশকে উম্মা সামরিক বিজয় লাভ করেছে আফগানিস্তানে রাশিয়ার বিরুদ্ধে সোমালিয়াতে আমেরিকার বিরুদ্ধে চেচিনিয়াতে রাশিয়ার বিরুদ্ধে এবং দক্ষিণ নেবাননে জায়নিস্ট ইসরায়েলদের বিরুদ্ধে यह विजयगुलू अर्जित हो सर्वाधुनिक अस्त्र सज्जित सर्वोत्तम प्रशिक्षण प्राप्त विभिन्न बाहन बरुदे और यजयगुलू अर्जित हो मरुभूमि पहाड़ शहर और विभिन्न धरण स्थान अफगानिस्तान मुजाहिदीन पृथ्वी द्वितियों बृहतम और सामरिक शक्ति पराजित कर सोमालिया गोत्रे लांचित है अमेरिका बाध्य पीछे होते किशन मुजाहिदीन पराजित कर रशियान भालुक के तार নেবালিন্সদের কাছে পরাজিত হয় জায়ানিস ইসরায়েল দক্ষিণ নেবানন থেকে পিছু হতে বাধ্য হয় যে প্রবন্ধটি থেকে আমরা আলোচনা করছি সেই প্রবন্ধটি লেখা হয়েছিল দু থেকে দু হাজার দিকে বর্তমানে আমরা এখানে যোগ করতে পারি আফগানিস্তানে ও ইরাকে আমেরিকার বিরুদ্ধে বিজয়ীকে একথা সত্য এসব সামরিক বিজয়ের পর অধিকাংশ ক্ষেত্রেই বিজয়ী শক্তি শাসনক্ষমতা অর্জন করতে সক্ষম হয়নি তবে এটি একটি ভিন্ন আলোচনা আমাদের এর সামরিক কৌশলগত বিশ্লেষণের জন্য এ প্রাসঙ্গিক নয় আজকের এই আলোচনাতে আমাদের ফোকাস সামরিক সংঘাত এবং আমেরিকা ও মুজাহিদিনদের মধ্যে সামরিক সত্যির ভারসাম্যহীনতাকে নিয়ে এই ভারসাম্যহীনতার অজুহাত দিয়ে যে পরাজিত মানসিকতার ব্যক্তি আজ জিহাদকে এবং বিষয় বিজয় কসম্ভব বলে দাবি করেন তাদের বিভ্রান্তির জবাব দেহ হচ্ছে আমাদের উদ্দেশ্য উন্নত প্রযুক্তি আফগানিস্তান সোমারিয়া শিশানে বর্তমান ইরাক ইয়ামেন ও সিরিয়া এসব বাহিনীকে বিজয় এনে দিতে পারেনি যদিও এসব বাহিনীর কাছে পৃথিবীর কয়েকশো বার ধ্বংস করার মতো আণবিক পারমাণবিক অস্ত্র আছে শুধুমাত্র হালকা অস্ত্র নিয়ে মুজাহিদিন চতুর্থ প্রজন্মের যুদ্ধে প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন মুজাহিদিনরা জনসাধারণের মাঝে থেকে এসে আক্রমণ করেছেন এবং প্রয়োজনে জনগণের মাঝেই মিশে গেছেন এ কারণেই আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা মাইকেল ভিকার্স মন্তব্য করেছিল যে अस्त्र सरंजाम प्रजुक्ति जुद्धकौशल एधरणर फोर्थ जेनारेशन व्यारफेयर उत्तर नए इस मुजाहिदी तुलन शत्रु जुद्धा संख्याधिक्षार पर अफगानिस्तान सोमाली और शीशान विजय अर्जन हो सूतर देखा जा গত শক্তি গত শক্তির এ সংখ্যা ও ব্যাপক তারতম্য থাকা সত্ত্বেও দুই দশক একাধিকবার একাধিক সুপার পাওয়ার মুজাহিদিনদের ক্ষুদ্র দলের কাছে পরাজিত হবার নজির রয়েছে সুতরাং যেসব কাপুরুষরা শক্তির তারতম্য অজুহাত হিসাবে ব্যবহার করে জিহাদের দায়িত্ব থেকে পালাতে চায় তাদের কুযুক্তি বাস্তবায়তার নিরিখে কখনোই টেকেনা। এটা যে প্রবন্ধ থেকে আলোচনা করেছি সেটাও লেখা হয়েছিল দুই হাজার দুই থেকে তিনের দিকে এই প্রবন্ধ লেখার পরবর্তী চোদ্দ বছরে এরকম বিজয়ের আর অনেক নজির আল্লাহ সোহানা তালার ইচ্ছায় মুসলিম উম্মাহ প্রত্যক্ষ করেছে এখন যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে গজওয়াতুল ম্যানহাটন কেউ হয়তো বলতে পারেন উত্থাপিত সকল উদাহরণই ছিল আগ্রাসী শক্তির বিরুদ্ধে একটি জাতির প্রতিরোধের এই উদাহরণগুলো আল কায়দার ক্ষেত্রে খাটবে না কারণ আল কায়দা নিজস্ব ভূখণ্ডের বাইরে গিয়ে শত্রুকে আক্রমণ করে আসলে এই কথাটির উত্তর হল প্রথমত আল কায়দা তালেবানদের সাথে মিলে যুদ্ধ করে আর তালেবানরা তাদের নিজস্ব ভূখণ্ডই যুদ্ধ করছে দ্বিতীয়ত প্রথম থেকেই আল কায়দার মুজাহিদিনরা প্রমাণ করেছেন যে তারা প্রচলিত আত্মসংঘাতসমূহের নীতি অনুসরণ করে তাদের যুদ্ধ যুদ্ধকৌশল কখনোই নির্ধারণ করেন না सोविएत यूनियन सहेरिकार अन्न्य शत्रु राष्ट्रगुल दशक पर दशक धरे अजस् अर्थ सम्पद खरच जाते सक्षम हैल कायदा सीमित सामर्थ्य दिए अर्जन करदा एक मात्र आघाते निज भूखंड रखारेरिकार व्यवहित कौशलगत प्रतरक्षा बहुत सबग स्तर के ध्वस करते सक्षम होटिजिक डिफेंस अमेरिकार कौशलगत प्रतरक्षा बहुत स्तरगुल পূর্বাভাস আইটিএল আক্রমণের পূর্বে প্রতিরোধক আঘাত আর পরেরটি হচ্ছে নিবৃত্তকরণের নীতি পূর্বাভাস ব্যাপারটা রকম যেটাকে আর্লি ওয়ার্নিং বলা হয় নাইন ইলেভেনের হামলাগুলো ছিল সামরিক ইতিহাসে সর্বাধিক কার্যকর ও সফল অতর্কিত হামলাগুলোর একটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪১ সালে আমেরিকার পার্ল হারবারের জাপানের হামলা এরপর উনিশ শত সালে সোভিয়েত ইউনিয়নের উপর নাজি জার্মানির হামলা উনিশশত সালে সোভিয়েত বাহিনী কর্তৃক অতর্কিতে চ্যেকস্তোভাকিয়াতে হামলা উনিশশত সালে আরব আর্মিগুলোর অতর্কিতে লেভ লাইন অতিক্রম করা এসবই সফল অতর্কিত হামলার উদাহরণ আক্রমণের কার্যকারিতা এবং শত্রুর ক্ষয়ক্ষতির বিবেচনার তানজিব আল কায়দার এ হামলা ছিল এ ধরনের অন্যান্য সকল আক্রমণের তুলনায় সফল কারণ এই আক্রমণের পর আক্ষরিকভাবেই প্রতিটি আমেরিকান নাগরিকের মনে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছিল সকলেই আশঙ্কা করেছিল যে কোনো সময়ে যে কোনো কিছু ঘটে যাবার। একটি দেশের মধ্যে এ ধরনের একটি পরিস্থিতির সৃষ্টি হলে সে দেশের অর্থনীতি ও মনস্তন্ত্রের উপর যা প্রচণ্ড প্রভাব ফেলে বিশেষ করে আমেরিকার মতো একটি সমাজের ক্ষেত্রে এর প্রভাব আরও অনেক বেশি কারণ আমেরিকার গৃহযুদ্ধের পর নিজ ভূমিতে যুদ্ধের ভয়াবহতা তারা প্রত্যক্ষ করেনি আমেরিকার বিশাল গোয়েন্দা বাহিনী থাকা সত্ত্বেও তাদের নজরদারি করার ক্ষেত্রে প্রযুক্তিগত উৎকর্ষ থাকতেও তারা এই আক্রমণকে প্রতিহত করতে ব্যর্থ হয়েছিল তারা এই আক্রমণের জন্য নিজেদের প্রস্তুত করতেও ব্যর্থ হয়েছিল বিবেচনা করুন ইউএসএস কোল একটি যুদ্ধজাহাজ হিসেবে যুদ্ধাবস্থার প্রস্তুতি নিয়েছিল। তথাপি আমেরিকা ইউএসএস কোলকে আক্রমণ থেকে রক্ষা করতে পারেনি তাহলে যেখানে একটি সতর্ক ও যুদ্ধ প্রস্তুতি নেওয়া সামরিক টার্গেটকে ধরনের আক্রমণের হাত থেকে নিরাপদ রাখা সম্ভব না সেখানে কিভাবে একটি সম্পূর্ণ বেসামরিক জনগোষ্ঠীকে এ ধরনের আক্রমণের জন্য প্রস্তুত করা বা সতর্ক রাখা সম্ভব সুতরাং চতুর্থ প্রজন্মের যুদ্ধকৌশলের বিরুদ্ধে আমেরিকা নিরাপত্তা বুহের প্রথম স্তরের কার্যকারিতা অনেক অংশেই কমে যায় যার প্রমাণ হচ্ছে নাইন ইলেভেনের হামলা এরপর দ্বিতীয় যে প্রতিরক্ষাব বহুতাদের সেটা নিয়ে এখন আলোচনা করব, সেটা হচ্ছে আক্রমণের পূর্বে প্রতিরোধক আঘাত যেটাকে প্রিভেন্টিভ স্ট্রাইক বলা হয় নিজ ভূখণ্ডকে রক্ষার জন্য আমেরিকার তৈরি প্রতিরক্ষা বুহের এই স্তরটিও নাইন ইলেভেনের দিন ব্যর্থ হয়েছিল প্রকৃতপক্ষে এই স্তরটি প্রথম স্তরের উপর নির্ভরশীল একটি সম্ভাব্য আক্রমণ সম্পর্কে সতর্ক হবার পরেই কেবল সে আক্রমণ বন্ধে প্রতিরোধক আঘাত করা যায় যদি আমরা ধরেও নেই যে আমেরিকার কাছে একটি সম্ভাব্য আক্রমণের ব্যাপারে কিছু তথ্য ছিল তথাপি আলকায়দার উপর প্রতিরোধক আক্রমণ করা ছিল অত্যন্ত কঠিন যেহেতু এটি হল এমন একটি সংগঠন যা অতি দ্রুত স্থান পরিবর্তন করে এবং কোনো নির্দিষ্ট স্থানে দীর্ঘ সময় অবস্থান করে না সহজ ভাষায় এমন কোনো জায়গা নেই যেখানে গেলে নিশ্চিতভাবে আপনি আলকায়দাকে পাবেন अल कायदा एकाधिक जगह थकते कौना जमन नाइन इलेवनर आक्रमणकाली आक्रमण को निर्दिष्ट एक जैगे एकत्रित अवस्थान करो कारण सेप्टेम्बर दस तारीखे को आक्रमण शायक ओसामा बीन लदेन राहिमहल्ला सह अन्य नेतारा निहत होत तबुओ अमेरिकार पक्ष सम्भव हतोना से ही नाइन इलेवेर आक्रमण के ठेकाना তার মানে এখানে আমরা বুঝতে পারছি তাদের দ্বিতীয় প্রতিরক্ষা প্রতিরক্ষাবহ আক্রমণের পূর্বে প্রতিরোধক আঘাত বা প্রিভেন্টিভ স্ট্রাইক সেটাতেও তারা নাইন ইলেভেনের দিন ব্যর্থ হয়েছে এখন তাদের তৃতীয় যে প্রতিরক্ষা প্রতিরক্ষাবহ নিবৃতকরণের নীতি অথবা প্রিন্সিপাল অফ ডিটারেন্স নিবৃতকরণের এই নীতি গড়ে উঠেছে একটি ধারণার উপর ভিত্তি করে ধারণাটি হলো প্রত্যেক যুদ্ধে দুটি পক্ষ থাকে যারা যুদ্ধ করে নিজেদের জীবন ও স্বার্থ রক্ষার জন্য এ ধারণাটিকে মূল নীতি হিসেবে ধরেই নিবৃত্তকরণের নীতি গড়ে উঠেছে কিন্তু যদি কোনো সংঘাতের এক পক্ষ এমন হয় যে তারা বেঁচে থাকার চাইতে শহীদ হওয়াকে বেশি পছন্দ করে তখন এ নীতি আর কখনোই কাজে করে না এ কারণে দুটি দেশের মধ্যে যুদ্ধে নিবৃত্তকরণের নীতি অত্যন্ত কার্যকরী কিন্তু একটি সংগঠন যার স্থায়ী কোনো ঠিকানা নেই পশ্চিমা কোনো ব্যাংকে তার জমা করা কোনো পুঁজি নেই যে সংগঠন অন্য কোনো দেশের কাছ থেকে আর্থিক সাহায্য বা ত্রাণ পাবার উপর নির্ভরশীল নয় এমন প্রতিপক্ষের বিরুদ্ধে এই নীতি সম্পূর্ণভাবে অকার্যকর এ ধরনের প্রতিপক্ষে নিবৃত করার মতো কোনো চালি শত্রুরা থাকে না কারণ এ ধরনের সংগঠন সিদ্ধান্ত গ্রহণে সম্পূর্ণভাবে স্বাধীন বরং শুরু থেকেই এ ধরনের সংগঠনগুলোর উদ্দেশ্য হল শত্রুর সাথে সংঘাতে লিপ্ত হওয়া তাদেরকে কি ভাবে আপনি নিভৃত করবেন যারা পুরো দুনিয়ার চাইতে মৃত্যুকেই বেশি ভালোবাসে আমেরিকার প্রতিরক্ষা বহিরে তিনটি স্তরকে ধ্বংস করার পাশাপাশি তঞ্জিম আল কয়েদা আমেরিকাকে তার ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক আঘাত করেছে আলকায়দার এই হামলার সমপর্যায়ের আর কোনো আঘাত আমেরিকার মনোবল ও মনস্তাত্ত্বের উপর আর কখনই আসেনি পশ্চিমা সমর্বিতদের মতে প্রতিপক্ষকে মনস্তাত্ত্বিকভাবে পরাজিত করার ক্ষেত্রে সবচেয়েতে কার্যকরী কৌশলের অন্যতম হলো তাকে এমন জায়গায় আঘাত করা যেখানে সে নিরাপদ ও সুরক্ষিত বোধ করে নিউ সেই রোদ সে রোদ্রোজ্বল ও কর্মব্যস্ত দিনে মুজাহিদিনরা ঠিক এই কাজটি করেছিলেন সুতরাং কাপুরুষরা সামরিক শক্তির যে তারতম্যের কথা বলে জিহাদের দায়িত্ব থেকে দূরে পালাতে চায় দেখা যাচ্ছে সঠিকভাবে ব্যবহার করতে পারলে সেই শক্তির তারতম্যই হতে পারে পশ্চিমা সামরিক শক্তি বিশেষ করে আমেরিকান সামরিক শক্তির বিরুদ্ধে অত্যন্ত কার্যকর ফোর্থ জেনারেশন ওয়েলফেয়ার বা চতুর্থ প্রজন্ম যুদ্ধ মুজাহিদিনদের জন্য সর্বপেক্ষা উপযুক্ত অন্যদিকে আমেরিকা বা তার সামরিক বাহিনীর আঁকা তাদের সামরিক আদর্শ এবং দৃষ্টিভঙ্গির কারণে চতুর্থ প্রজন্মের যুদ্ধ কৌশলের সামনে প্রাকৃতিকভাবে তারা অনেক অনেক দুর্বল কারণ বর্তমানে আমরা এমন একটা সময় পার করছি যখন প্রতিনিয়ত উম্মার যুবকরা জিহাদমুখী হচ্ছে উম্মাহ উপলব্ধি করছে লাঞ্ছনা ও অপমানের যে পর্যায়ে উম্মাহ পচেছে এরপর হারানোর কিছুই বাকি থাকে না সময় এসেছে কুসেডারদের সর্বাত্মক আক্রমণের মোকাবেলায় ইসলামী আন্দোলনগুলোর চতুর্থ প্রজন্মের যুদ্ধকৌশলে নিজেদেরকে পারদর্শী করে তোলা। সময় এসেছে উপযুক্ত কৌশলগত পরিকল্পনার সাথে উপযুক্ত সামরিক প্রস্তুতির মিশেল ঘটানোর এজন্য প্রয়োজন দাওয়াতি কাজের সম্প্রসারণের মাধ্যমে মুসলিম উম্মার কাছ থেকে জনসমর্থন ও রাজনৈতিক সমর্থন আদায় করা এটি একটি সারা দায়িত্ব তো বটেই পাশাপাশি এটি চতুর্থ প্রজন্মের দুর্ধ কৌশলের একটি অবিচ্ছেদ্য মৌলিক অংশ ক্রসৈত এবং মাওদে তুম এর মতো পূর্ব প্রজন্মের সমর কৌশলবিদ্যের রচনাতেও এই বিষয়টি কিন্তু উঠে এসেছে আমেরিকা চায় তার সামরিক অগ্রসরের মাধ্যমে মুজাহিদিনদের মনস্তাত্ত্বিক বিজয়কে মুছে দিতে মুজাহিদিনদের দুঃসাহসিক ও বীরত্বপূর্ণ আক্রমণ মুসলিম উম্মার মাঝে যে সহানুভূতি ও সমর্থনে মনোভাব তৈরি করতে সক্ষম হয়েছে আমেরিকা চায় তা চিরতরে মুছে ফেলতে আমরা আল্লা সুবাহানা হুয়া তা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন কা পুরুষদের কা রব বন্ধ করে দেন তিনি যেন এই উম্মার মাঝে দায়ী ওলামার এমন এক নতুন প্রজন্মের উত্থান ঘটান जरा हबें चतुर्थ प्रजन्म जुद्धर दायित्व ग्रहण और चैलेंज ग्रहण सक्षम आल्लासुबहाना हुआ ताला आमादर के चतुर्थ प्रजन्म युद्धे अंश ग्रहण कर जो शहीद हवार तफिक इनायत करें तो आजकल मतलब आलोचना एखने शेष कर आखिर दवाना अनिलहमदुल्ला रब्बिल्ला आलमीन